জাবির ইবনা আবদুল্লাহ আনসারির রদিল্লাহ তালান্ন হতে বর্ণিত জে নাবি সাল্লাহ সাল্লাম নাজাসির উপর জানাজর সলাত আদায় করেন আমরাও তার পেছনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে গেলাম আমি দ্বিতীয় বা তৃতীয় কাতারে ছিলাম